মানবতা সমান আসসালামুকুমতারকাতামিলাম ওসলা আশ্রফিলমুরসলিন নবী না মহামিস অমন তাবাহমসান্দিন আবাদ পিস বাংলার সময় তো দর্শক শ্রোতা আপনাদের প্রিয় অনুষ্ঠান দার্শে হাদিস নির্বাচিত কিতাবুগুলমারাম থেকে এ পর্যন্ত আমরা ফরজ সালাতের পদ্ধতি এবং সালাদ আদায় শেষে কি জিকির আজকার দো আমরা করব কিভাবে করব এটা আমাদের আলোচনা হয়েছে আজ আমরা যে পর্বে আলোচনা করব সেটা হল বাব ও সালাত ইত্যাত নফল সালাত সম্পর্কে ফরজ ব্যতেরিকও নফল রয়েছে প্রতিটি ইবাদতের ক্ষেত্রে সেটা আমরা ইতিপূর্বে আপনাদেরকে আলোচনা করেছিলাম ইবন উমারের হাদিসেও আমাদের আলোচনা হয়েছিল কিছু একটা অংশ তার বাকি ছিল তাই সেটাকে পূর্ণ করার জন্য আবারও আপনাদের কাছে সে হাদিসটি পাঠ করেছি আবদুল্লাহ ইবন উমার রাজিয়াল্লাহ তালহু থেকে বর্ণিত তিনি বলেন যে আমি আল্লাহর নবী আলহ সালসাল্লাম থেকে নফল সালাদ দশ রাকাত আমি মুখস্ত করে রেখেছি ইয়াদ করে রেখেছি হেফজ করে রেখেছি দুই রাকাত জহরের পূর্বে দুই রাকাত জহরের পরে আর দুই রাকাত মাগরিবের পরে বাড়িতে আল্লাহর নবী আলিস সালাতাম আদা করতেন ওরাকাতাইনে বাদ আল ইশা ফিবাইতিহে আর ঈশার পরও দুই রাকাত সালাত বাড়িতে তিনি আদা করতেন ওরাকাতাইনে কাবুলা সব আর সকাল অর্থাৎ ফজরের সালাতের আগেও তিনি দু কাত চলাত আদা করতেন। এই হল 10০ ৰাকাত চালাত। মতফাকুন আলাই হাদষ্টমান বখৰী ও মুসলিম বৰনা কছেন। অফিৰেইতি লাহুম অ ৰাকাতইনে বাদৰ জুমা আতফি বাইতিহ আৰু জুমাৰ পৰেও আল্লাহ নবিী আললাত সালাম দু ৰকাত সালাত বাড়িতে আদা কছেন। ঘৰে আদা কছেন। সেটাও এখানে বৰণক কৰা হয়েছে। বখাী মুসলিমের অন্য বৰণনাই। কলে মুসলিম কাাইদা তলা আল ফাজু। লাইউসাল্লি ইকাতে মুসলিমের এক বর্ণায় রয়েছে যে যখন সকাল হয়ে যেত ফজরের টাইম হয়ে যেত তখন আল্লাহ নব্বী রাকাত সালাত অত্যন্ত হালকা করে আদা করতেন এমনকি হাদিসে আছে আনহা বলেন পরবর্তীতে আমাদের আসবে তিনি কি সুরা ফাতেহা পড়েছেন না পড়েন নাই অর্থাৎ অত্যন্ত দ্রুত তিনি এই দুই রাক সালাত আদা করতেন আল্লাহনব্বী আলহি সালাতাম থেকে আবদুল্লাহরাজ্লা তালা আমাদেরকে তিনি কিভাবে সুনত নামাজ কত রাকাত কখন পড়তেন এটাকে সুনানুর রাতেবা বলা হয় এটা তিনি আমাদের কাছে বর্ণনা করে দিলেন যত বেশি নফুল সালাত আদা করা যাবে যত সুনত নামাজ বেশি করে পড়া যাবে মহান্নব্বুল আলমিনের নৈকট্য আল্লাহরবুল আলমীর সান্নিধ্যও লাভ করা যাবে আর এর মাধ্যমেই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যিনি মহানব্ব আলমিনের সবচাইতে নিকটের মানুষ তার সঙ্গে আমাদের বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী আলহিসের আগে চার রাকাত সালাদ তিনি কখনোই ছাড়তেন না ত্যাগ করতেন না আর ফজরের আগে দুই রাকাত রাখাত শূন্যতো তিনি কোনো সময় ত্যাগ করতেন না তাহলে এখানে ফজরের আগে দুই রাখা শূন্যত এটা তো অন্য হালিস দ্বারাও আমরা পেয়ে গেলাম বাকি বলছেন যে যোহরের আগে চার রাকাত কখনোই ছাড়তেন না আর আমরা ইতিপূর্বে আবদুল্লাহর হালিসে জানতে পারলাম যে আল্লাহ নবী আলিয়াল্লা সাল্লাম পূর্বেও দুই রাখা সালাত আদা করেছেন তাহলে এর দ্বারা কি দুই হালিসের মধ্যে দ্বন্দ্ব এটা কখনোই না বরং আবদুল্লাহ ওমার যা দেখেছেন তাই বলেছেন যা দেখেছেন তাই তিনি বলেছেন এর অর্থ হলো আল্লাহ নবী আলহ সালাম জোহরের পূর্বে চার রাকাতে আদা করতেন তবে মাঝে মধ্যে দুই রাকাতও করেছেন যা আবদুল্লাহিন দেখেছেন হাদিস্টি ইমাম বোখারি রহমতুল্লাহ আলাই বর্ণা করেছেন ওয়ান আল্লা সাই আলা থেকে আরও বর্ণিত তিনি বলেন যে আল্লাহ নবী আলহিস নফল সালাতের মধ্যে সবচাইতে যে সালাতের বেশি গুরুত্ব দিতেন সেটা হলো কি ফজরের দুই রকা সুন সালাত এটি বুখারি মুসলিমের বর্ণিত হাদিস কোন কোনো বর্ণা এমন আছে যে আল্লাহর নবী আলাইসালাম ফজরের দুই রাখার সুন্নত তিনি বাড়িতে এবং সফরে কোনো অবস্থাতেই ত্যাগ করতেন না সর্বদা এই দুই রাখার সালাদ তিনি আদা করতেন যতগুলি শূন্যত রয়েছে বরজ নামাজের আগে এবং পরে যে সালাদগুলি যাকে শুনানোর রাতে বা বলা হয় আমাদের সাধারণ ভাষায় যাকে আমরা সুন্নতে মোয়াক্কাদা সালাত বলি এই সালাদগুলির মধ্যে সবচেয়েতে গুরুত্বপূর্ণ হলো ফজরের দুই রাখার সুন্নত এইজন্য জন্যে মুসলিম শরীফের বর্ণে আছে রাকাত আল ফাজা দুনিয়া ফিহা। ফজরের দুই রেখা সুন্নত সালাদ দুনিয়া পুরো দুনিয়া এবং দুনিয়ায় যত কিছু আছে এই দুনিয়ায় কত সোনা দানা হীরা মুক্তা কত মূল্যবান জিনিস রয়েছে এই পৃথিবী এবং পৃথিবীতে যা আছে সব কিছুর চাইতে উত্তম হলো ফজরের দুই রেখা সুন্নত সুভান তাহলে এই জন্যে ফজরের দুই রেখা সুন্নতের حفاظت كرة اكي جتارتي عدى كرة اك جن مسلمي سابه اك جن مؤمنه سابه اتا اما دير دايتو وقرتبو جا اما دير جنيار كلان او اخرتر كلان بوي ان بي وعن ام حبيبت المؤمنين الله تعالى عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من صلصنا تي عشراتا ركاتا في يوم وليلة بنية له بهن بيت في الجنة আল্লাহনী আলিসের একজন সহধর্মিনী যিনি আবু সুফিয়ান রাজুর বোন ছিলেন বাবা ইসলাম গ্রহণের আগেই ইসলাম গ্রহণ করেছিলেন এ হাবিবা হিজর করে গিয়েছিলেন আবেসিনিয়া সেখানে তার স্বামী খ্রিস্টান হয়ে সেখানে মারা যায় आल्ला नबी आलिस त्लम उम्मे हबीवार कठिन अवस्थाएं जो सेदेश रही मुहूर्ते स्वमीय मारा गबा तफर क्या आश्रय तहानबी मोहम्मद रसल्ला सल्लाह सल्लम तरह अविस पयाम पाठिए ता निजे बंधने बेधे निल एक थारुंदर व्यवस्था कर निलें ওম হাবিবা রাজিয়াল বলেন আল্লাহ নবী আলাতাম থেকে আমি তাকে বলতে শুনেছি কি মানসাল্লা যে ব্যক্তি রাতে এবং দিনে বারো রাকাত দশ আর দুই বারো নফল সালাত আদায় করবে বিহিন্না বাইতুন ফিল জান্না তার জন্যে এই সালাতের বিনিময়ে জান্নাতে একটি ঘর বানিয়ে দেওয়া হবে সুবাহ আল্লাহ এই হালিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন অপিরিয়া অন্য তাহলে দিনে এবং রাত্রে যে করবে রকাত আল্লাহ এর পরিবর্তে জান্নাতে একটি ঘর বানিয়ে দেবেন কত বড় এক মহান সুযোগ আমাদের জন্যে ত্রিমিজি নাহব তিরমিজি শরীফে অনুরূপ বর্ণিত হয়েছে অজা আদা ইমাম তিরমিজির বর্ণায় অতিরিক্ত এসেছে আরব আন কাবলা জোহর জোহরের আগে চার ওরাকাতনে বাহা আর জোহরের পরে দুই তলে ছয় হয়ে গেল ওরা কাতাইনে বাদল মাগরে মাগরে পরে দুই তালে আট হলো ওরাকা তাই বাদল ঈশা এবং এশা সালাতের পরে ১০ দশ ওরাকাতনে কাবলা সলাতিল ফাজরে আর হজরের আগে দুই রাখার সন্নত এই টোটাল মোট ১২ রাকার সুনত যেটাকে আমরা শূন্যতে মোয়াক্কাদা বলি এই বারো রকা সুন্নতের যে রাত দিনে পড়বে তার জন্য বর্ণনা এসেছে যে জোহরের আগে চার রাকাত এবং জোহরের পরে পাঁচ রাকাত হেফাজত মানে নিয়মিত পড়বে আল্লাহর আলীন তার চেহারাকে জাহান্নামের জন্য হারাম করে দেবেন বন্ধুগণ ছোটটা একটা বিরতির পরে আবারও ফিরে আসবো আপনাদের কাছে ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ আপনাদের সকলকে The students of Islamic International School welcome all of you Assalamu alaikum warahmatullahi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 भी जी मोनी उस्मन इबनु अन्हु रसुल सलूल तुम्हारे मत से कुरान शिक्षा कर सही बुखारी ष्ठ खंड অধ্যায় হাদিস সংখ্যা ইমান সত্যবাদিতা উত্তম চরিত্র সম্পৃতি ও ভালোবাসা একজন আদর্শ মমিনের ভূষণ এ সম্পর্কে আমাদের প্রিয় নবী জানতে হলে দেখুন আমাদের প্রোগ্রাম চল্লিশ হাদিস গ্রন্থের ধারাবাহিক তার চল্লিশ হাদিস পরবর্তী অনুষ্ঠান বাংলায় এবং জোহরের পরেও চার রাকাত সালাদ আদা করবে নিয়মিত আল্লাহ রব্বুল আলমিন তার চেহারাটাকে জাহান্নামের আগুনের জন্য হারাম করে দিবে। তাহলে আমাদের জোহরের আগে চার জোহরের পরে চার এ একটা হতে পারে जोहर आगे दई जोहर पर दुई ए एक होते हल की जोहर आगे चार पर उल्टा होते जोहर आगे दुई है तो कारण चार ये चार धरण जेको एक सर्वोत्तम हलो आगे चार पर चार एर पर हलो आगे चार एचड़ा दुई दई और आज चार से रही है आपके ख्याल रखब জহরের সালাতের এই সুন্নত বা মাগরীবের পরে সার পরে ফজরের আগে দুই ডাকাত এর গুরুত্ব তাৎপর্য আমরা ইতিমধ্যে রাসুল্লাহাল্লামের হাদিসের আলোকে অত্যন্ত সুস্পষ্ট চমৎকার ভাবে আমাদের কাছে সুস্পষ্ট হয়ে গেল যে এগুলির কতটুকু গুরুত্ব রয়েছে আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে সে অনুযায়ী আমল করার জিন্দিগি গড়ার তৌফিক দান করেন। করেন্লাহমাকল قال رسول الله صلى الله عليه وسلم رحم الله مرآن صلى الله قبل وسلم صلى آ�� في العصر روح أحمد أبو داودتو تربید حصنا وبن خزيما صحاها عبدالله بن عمر رضي الله تعالى institute كببي فابدopp ت conclusion رسول الله صلى الله عليه وسلم فابتول رحم الله مرآن غرف ربي أماكن تو الأعجات بشدية الله غرف ربي أماكن رحمة قري صلى أرجو الله قبل الظهور جهور الأولى چهار رقاد صلاة arbitدي كانت তাহলে আসরের আগে যে রাক করবে তার জন্য হবে। এখান থেকে রয়েছে। তবে এই চার রাক সন্নত এটাকে শুনানোর রাতে বা নয় অর্থাৎ সর্বদা সব সময় আল্লাহ নবী পড়েছেন বলে এটার কোনো প্রমাণ নেই বরং এটাকে পড়ার জন্য উৎসাহিত করেছেন কাজেই এই সালারটাকে সময় পড়তে হবে এমনটা নয় মাঝে মাঝে সুযোগবত এটাকে পড়া রাসুল সাল্লাহ সাল্লামের সুন্নত আমাদেরকে মনে রাখতে হবে এছাড়া অন্য হাদিসে আসরের আগে দুই রাকাতের কথাও কিন্তু হাদিসে এসেছে তাহলে মাঝে মাঝে দুই পড়লেন মাঝে মাঝে চার পড়লেন এটা রাসুল সাল্লাহ সাল্লামের সুন্নত আমাদেরকে মনে রাখতে হবে এই হাদিসটি আহমাদ আবুদাউদ্দ তিরমেজি বর্ণনা করেছেন ইমাম তিরমেজি হাদিসটিকে আর বলেছেন আব্দুল্লাহ বিনফাল আল মুজানি বর্ণা করেন যে আল্লাহর নবী আলাই বলেছেন তোমরা মাগরীবের আগে দুই রাখা সালাত আদা করো তোমরা মাগরীবের আগে আদা করো তিনবার করে বললেন সল্লু কাবলাল মাগরীবের অন্নবর্ণা রাখা তেন মাগরীবের আগে তোমরা দুই রাখার সালাদ আদা করো মাগরীবের আগে তোমরা দুই রাখার সালাদ আদা করো মাগরীবের আগে তোমরা দুই রাখার সালাদ আদা করো তৃতীয়বারে বললেন লিমান শাহ যে চাইবে কারণ ছিলাম শাহ যে চাইবে সুন না এই জন্য লিমান শাহ যে চাইবে পড়বে বললেন যাতে করে এটাকে মানুষ সুনানি রাতিবা সব সময় আদা করতে হবে এটা যেন না মনে না। এই হাদেশটি ইমাম বকের রহমাতুল্লা বর্ণনা করেছেন তাহলে প্রমাণিত হলো যে মাগরীবের আগে দুই রকাত অর্থাৎ তবে সব সময়ের জন্য না বা সুনানের রাতে বা সুন্নতি মোয়কাদা পর্যায় না এটা নফলের পর্যায়ে আবীল্লাহ সাল্লাহ কাবুলাল মাগরীবের আল্লাহীর অর্থাৎ বাণী তোমরা আদা করো পড়ো আর থেকে তিনি নিজেই আদা করেছেন মুসলিম আনাস বিন মালিক রাজিয়াল থেকে মুসলিমের বর্ণে এসেছে তিনি বলেনা আল্লাহ নবী মহাম্মালাম আমাদেরকে দেখতেন এই সালাত আদা করতে ফালামিয়া মোরনা মিয়া হানা আল্লাহ রাসুল্লাহ আমাদেরকে নির্দেশও করতেন না আবার নিষেধও করতেন না অর্থাৎ সমর্থন করতেন হাদিস তিনকার একটা কাউলি রাসুলের বাণী একটা এবং তাকরির তিনটি হাদিসের প্রকার দিয়ে সুসাব্যস্ত কাজেই মাগরীবের আগে এই দুই রাখা সুন্নত এবার নফল সালাদ আদা করা আজ আমাদের দেখা যায় उठे ही गे दर्शक श्रोता करीबित ना कर मस्जिद गुलू ना करी क्या कर दायित्व ग्रहण करा निजे कांधे दायित्व नियम आनसबीन मालिक रजियाल्ला जाल्लार नबी आल सलामे मगर सहबारे आदा करतें नतुन बैर थे आगत जो आसत अपरिचित मानूष मदिनार खबर जरातना तारे मन करतः फरज सलाद मगरीबर आदा हो गए এরা বুঝি মাগরিবের পরের দুই রেখা সুন্নত আদা করতেছে তাহলে শক্তিশালী আপনারা আপনাদের প্রিয় হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের সুনত মানুষকে আমল করার জন্যে উদ্বুদ্ধ করুন অনুপ্রেরিত করুন তাদেরকে উৎসাহিত করুন এই সুন্নত এই হাদিস গুলি পড়ে পড়ে তাদেরকে বুঝিয়ে আমল করার জনে উদ্বুদ্ধ করুন এটাই হবে ইমাম সাহেবদের দায়িত্ব ও কর্তব্য থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী আলাইজুরের দুই রেখা শূন্য खूब हल्का आदाय करतम जाल्ला नबी आल्लाते पड़े नहीं सलाद स्थिर भाव लम्बा आदा करतें फजर सुन्नतर क्षेत्रिक हारे तुलना मूलकूत करत आना বলছেন যে আমি মনে করতাম আল্লাহর নবী কি কিশুরা ফাতে পড়েছেন না পড়েন নাই এই ফিরে শূন্যতে এই জন্যে আল্লাহর নবী এই আলী সালাতাড়ি পড়তেন এটা কিন্তু অন্য অন্য সলানায় আল্লাহ নবী আলি সালাম একটা একটা করে আয়া ধীরে ধীরে করে পড়তেন সেজন্যে মা এসে আশ্চর্য হয়ে হয়তো বলছেন যে কি তিনি কিশোর ফাতেহা পড়ছেন না পড়েন নাই হাদিস ইমাম বোখারি ও মুসলিম বর্ণা করেছেন এজন্য। আল্লাহ নবী দুই সালাতাম ফজরতে কি পড়তেন সেটাও বর্ণিত হয়েছে সবচাইতে বেশি হাদিস পাওনা করেছেন পিরু নবী মুহাম্মদ রসোলা সাল্লাম থেকে তিনি বলেন আল্লাহ নবী আলাইসাল্লাম দুই রাখা সুন্নতার পরে এই সুরাটা তিনি পাঠ করতেন এটা মুসলিম সুরের প্রহাদিস এছাড়াও সুরা কা ফিরুন এবং ইখলাস বেতরের সালাতে পড়তেন মাগরিবের দুই রাকাত শূন্যতে আল্লাহ নবী আলহিস করেমাণিত এই জন্যে ফজরের শূন্যতে পড়ার সময় আমরা যথাসম্ভব এই দুটি সুরা পড়ার চেষ্টা করব এটা একটা এছাড়াও আল্লাহ নবী আলিসাল্লাম ফজরে কখনো কখনো ফজরের প্রথম রাকাতে। قولوا آمنا بالله وما أنزل إلينا سورة بقرة يأتي ابن سورة علم رانير قول يا أهل الكتاب تعالوا إلى قلمة سوائم بين وبينكم يأتي وما جمعا دي بورتين اتا عمرا محسط قرنية حضور السنوتي عمرا رسول السنوتي عم العمل قرار چستا قربو انشاء الله وأن عائشة رضي الله تعالى عنها قالت قانا النبي صلى الله عليه وسلم إذا صلى رقات الفجر اطدعا على شقه عيمن روح البخاري ما عائشة صدقاء आल्लाबी अलीसल्लम सुन्नत उल कीबी अलीरकार आदाय कर हाथ दिए मटिर ऊपर रेखे उचू करते हैं आल्ला नबी अली फजर सुन्नत आदाय करारे हाथ माटिर बाबू रेखे पड़त डान कातरा তেন এটা বুখারি সরফ হাদিস মা আয়সা বর্ণনা করছেন আবু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহাম বলেছেন যখন তোমাদের কেউ ফজরের দুই কাজ সালাত নিবে আল্লা নবী আলিসাল তিনি ডান কাজ হয়ে শুয়ে যেতেন হাতটা খাড়ো করে হাতে হাতের উপরে গাল ডান গালটা রেখে দিয়ে এটা যেমন তিনি আদা করেছেন এটাকে যেমন তার ফেল কাজ তার বাণী তিনি করতেও বলেছেন এক্ষেত্রে বাড়িতে সুন্নত আদায় করে কেউ যদি এইভাবে শুয়ে ডান কাঁথ হয়ে যায় এটা শূন্যত বলে বিবেচিত হবে এবং একটি সুন্নতের আমল হবে এর অর্থ এই নয় যে মসজিদে গিয়ে সবাই মিলে শুয়ে যাবে এমনটা দেখা যায় তারপরেও যদি কেউ আমল করে নিষেধ করার আমাদের কোনো অধিকার নেই যে আল্লাহনবী আলিস্লাম কারণ আল্লাহনবী এটা ঘরের মধ্যে করেছেন তার আপনিও ঘরের মধ্যে এটা করবেন মহানব্ব আলমিন যেন আমাদেরকে হাসির আলোকে জীবন গড়ার তোফি দান করেন আসসালামাইকুম ও রাহমাত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 দেখুন রিয়াজু সালেহীন কাল রাত সাড়ে এগারোটায় বাংলাদেশে ও রাত এগারোটায় ভারতে পিস বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ডিভোর্স সলিউশন ও প্রবলেম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 शनिवार रत आठ बांगलेश रत साढ़े सातटाए भारत पीस टी बांगल्